অনুবাদ এবং তৎপর্য শ্রী শ্রীমদি ভক্তিবন্তঃ ভূ দ্বার স্লোক সংখ্য নয় কলসণ দীন ম চ কন্যগত আতিহ প পুত্র দা চালয় অনুবাদ কল্যাণ কন্যাভাবে ইন্দ্রিয় সুখ ভোগস্ত বিষয়গুলি বিষাদ হয়ে যায় কিন্তু তা সত্ত্বেও হৃদয়ে রাজা পুরঞ্জন সর্বত ভাবে অত্যন্ত দরিদ্র হয়ে যান জীবনে প্রকৃত উদ্দেশ্য যে কি তা তিনি বুঝতে পারেন কিন্তু তা সত্ত্বেও তা ও পুত্রদের প্রতি ভবিষ্যৎ উদ্বিগ্ন এটি হচ্ছে অবিক বর্তমান সভ্যতা পরিস্থিতি সকলেই তা দেহ গেহ ও ফরিবা পরিজন প্রতিপালনে ব্যস্ত তার ফলে সকলে আবা নাকি তারা ফলে বিভ্রান্ত হয়ে পড়ে যে সভ্যতা চরম উদ্দেশ্য হচ্ছে ইন্দ্রিয় সুখ ভোগ সেখানে আধ্যাত্মিক সাধন সম্ভব নয় কারণ মানুষ কেবল তাদের বর্তমান জীবন সম্বন্ধেই চিন্তা করে জন্মান্থ যদিও বাসব সত্য তবুও সেই সম্বন্ধে তাদের কোন তত্ত্ব প্রদান করা হয় না মহারাজ প্রঞ্জনে কাহিনী চলছে আপনি কি বাজাবেন তো এই মহারাজ প্রঞ্জন খুব সৎ মানুষ তো পুরো জীবন উৎসাহ করেছেন এবং সকল খুব ভালো না সে তো খড় উচিত না উচিত না তোর সকল হাস্য দেয় কিসব পত্নী সবাইকে ছেড়ে দেওয়া উচিত না না সকল পাইসা নিজে যা রোজগার করে না যা আয় হয় সব নিজের জন্য রাখা উচিত কি আপনারা কি বলেন আপনাদের স্বামী যদি আপনাদের এখন কোনো কিছু খেল খেয়াল না। আপনারা কি সন্তুষ্ট হবেন নাকি এই প্রচার আমরা কি করব। তো পরিবার সম্পূর্ণ ত্যাগ করো আসলে এইরকম প্রচার ভালো দিকে। কিন্তু সবাই সেই দিক যাওয়ার জন্য প্রস্তুত নন এবং অধিকারের নন তো এখানে এই প্রঞ্জন কাহিনীর কাহিনীতে যে ভৌতিক আ শক্তি যা কেন্দ্রবিন্দু হচ্ছে সংসারে পরিবারে ধারণ। এবং সেই জন্য মহারাজ প্রঞ্জন ব্যাসদেবের দ্বারা নারীদের দ্বারা তিরস্কৃত হচ্ছে এর থেকে আমরা কি বুঝতে তো সাধারণে তো যে কেউ যদি নিজে আত্মীয় স্বজনে পালন করে সে মানুষ আমরা সে সেটা কর্তব্য আছে না তো সংসারে প্রবেশ করা হয় বিবাহ করা হয় ধর্ম পালন করার জন্যে এবং গৃহস্থ ধর্ম হচ্ছে আত্মীয় জনে লালন পালন কর তো প্রহারাজ সেই ধর্ম ঠিক মত হরে কৃষ্ণ আবার ঠিক আছে তো মহারাজ প্রঞ্জন সেই কর্তব্য ঠিক মতো পালন করেছে তবুও তার তিরস্কার করা হচ্ছে কারণ মানব জীবনে উদ্দেশ্য হচ্ছে সংসার থেকে মুক্ত হওয়ার জন্য সেই রকম সাধনা করা লধ্বসু দুর্লভিদ বহুসমে মানুষম আর্দম নিতমী হুর্ণম্পৃতাবষয় খুব স্বা স্রীকৃষ্ণে উদেশ ভগব এদশ এই আছে যে মনুষ্য দেহ প্রাপ্ত কর কবি দুর্লভ আছে কি কোন রকম সৌভাগ্য থেকে আমাদের বিচার করা উচিত যে আমি বেশি দিন এই মানব দেহ রাখতে পারি না পতন হবে কিন্তু শুধুমাত্র এই মানব জীবনের সুযোগ সেই রকম চিন্তন করো সেই রকম বিচা মীমাংসা কর জীবনে উদ্দেশ্য কি এবং সেই বিছা অনুসারে সাধনা করো যাতে পুনর্জন্মা হবে না সেজন্য এই সুযোগ ঠিক মতো নাও রুচে এবং আমরা যদি মনে করি যে তো বিষয় সুখ সেটা আরো গুরুত্বপূর্ণ মুক্তি প্রাপ্ত করা অনুসন্ধান করা সুখ ভোগ কর আরো গুরুত্বপূর্ণ আছে আমরা যদি এইভাবে বিচার করি তাহলে আবার বিচার করা উচিত যে আমরা এর আগে চৌরাশি লক্ষ প্রকার জীব জাতিতে ভ্রমণ করেছি এবং পরেও সুযোগ হবে চৌরাশি লক্ষ জীব জাতিতে জন্ম করতে এবং প্রত্যেক জীব জাতিতে সুযোগ থাকে ইন্দ্রিয় সুখে জন্ম কিন্তু শুধুমাত্র এই মানব জীবনে সুযোগ আছে এই কথা বুঝতে যে বিষয় শুক্ত কোন রকম শুক্ত না সেবন্ধনের কারণ মৃত্যুর আদি দৈবিক দুঃখে কারণ সেই জন্য বুদ্ধিমান হয়ে মানুষ জীবনের মধ্যে বুদ্ধি বিশেষ বুদ্ধি যা প্রাপ্ত হয় যা অনজীবনে প্রাপ্ত হয় না সেই বুদ্ধি উচিত যাতে আর হবে না এবং এইসব আত্মীয় স্বজনে লালন পালন করা সেইটা বাবা বন্ধনে কারণ এবং লক্ষ্য তো সেটা কি রকম ধর্ম হয় গৃহস্থদের ধর্ম হচ্ছে দায়িত্ব গ্রহণ করে যাতে গৃহকার্য ঠিক মত চলবে কিন্তু ফরণ ধর্ম হচ্ছে সংসার থেকে মুক্ত হওয়া এবং রকম সংসারে প্রবেশ কর ছাড়ে আনা ছাড় কৃষ্ণের সংসার কৃষ্ণের ও সংসার আছে সংসার মানে জন্ম মৃত্যু সংসার মানে পারিবারিক জীবন তো কৃষ্ণের আমার জন্ম হয় না আমার শরীরে দিব্য আছে সেই শরীরে যেমন জন্ম হয় না তার মৃত্যু হয় না তবু আমি মাত্র লোকের মধ্যে চলেও আমি সর্বদাই এই জড় প্রকৃতি থেকে মুক্ত হই আমার কোনো ভগবান কৃষ্ণ বল আমার কোনো হয় না এই জড়ো প্রকৃতির সাথে হায়া দ্বার নিজের দ্বারা এই জড়ো জগতে হয় তো ভগবান সংসা আছে সংসা তার আর্থ নেই যে জন্ম মৃত্যু হয় আর্থ আছে যে কলক ধাম এ ভগবান কৃষ্ণ পালন মানুষে যশোদামাই লাল পরিপ্রেক্ষিতে খেলা করে তবু তিনি সর্বদাই ত্রিগুণ প্রকৃতি প্রকৃতির অতীত ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে তো এই জড় জগতে আমরা যেমন আমাদের নিজেদের কুটুম্বর সেই হচ্ছেই গলক ধাম সংসারে প্রতিবিম্ব স্বরূপ আসল স্নেহ হচ্ছে কৃষ্ণের জন্য আসে হচ্ছে এই জড় বৈশবগতে যা ভালো ভাষা নামে চলে সেতে শুধুমাত্র প্রকৃত প্রেমে প্রতিবিম্ব আর কিছু নেই তবু গৃহস্থ আশ্রম আছে এবং প্রায় সকলের জন্য হাসটা হওয়া উচিত তো কেন আমরা কেন সবাইকে শুরু থেকে এই প্রচার করি না যে সবকিছু ত্যাগ করে এই প্রচার আমরা করি না আমরা করি না কারণ জানি যে সবাই সব কিছু ত্যাগ করার জন্যে প্রস্তুত না এবং লোকের যাদের অধিকার নেই সমাতন নেই সবকিছু ত্যাগ করতে তারা যদি চেষ্টা করে সব কিছু ত্যাগ করতে তাদের উদ্ধার হবে না তাদের পূর্ণ পথন হবে সেই জন্য গৃহস্থ ধর্ম পালন করাশ লোকদের জন্য অনুমোদিত আছে যাতে তারা গৃহস্থ জীবনে অসক্ত অসক্ত হয়ে হলেও আস্তে আস্তে অনাসক্ত হতে পারে কিভাবে অনাসক্ত হবে যদি গৃহ আছে তো এই সকলের লালন পালন করে থেকে তো আসক্তি বাড়ায় এইভাবে বাবা বন্ধন আরো দৃঢ়ভাবে কিভাবে সম্ভব হয় যে গৃহস্থ জীবনে আমরা মুক্তি চলতে সম্ভব হবে আমরা যদি ঠিক মতো প্রশিক্ষণ পাই সেজন্য বানাশ্রম বিধান আছে যে গৃহস্থ আশ্রম আশ্রম প্রবেশ করার আগে ব্রহ্মচার্য পালন করতে হবে ব্রহ্মচার্যচার্য তো শুধু বিবাহ করা আগে এই ছেলেরা যা অবিবাহিত আছে তারা ব্রহ্মচারী হয় না ব্রহ্মচারী শুধু নয় যে বিবাহ করেনি যে কেউ ব্রহ্মচার্য ব্রহ্মচারী মানে ব্রহ্মচারী ব্রহ্মচার্য যারা আধাত্মিক শিক্ষক শিখ ফাছে বিবাহ খর আগে নিয়মিত ভাবে আধাত্মিক শিখ থাকে ব্রহ্মচার্য এবং শিক্ষা সাথে শাসন খর হয় ব্রহ্মচারী গুরু খুলে বাসন দান্ত গুরুর হৃদান দাসবান আচরণ নিচ্ছ গুরু সূর্যের সৌহৃদ ব্রহ্মচারীরা তো নিজের ঘরে থাকে না না হস্টেলে থাকে না বাবা বাড়িতে থাকে না ব্রহ্মচারী গুরু খুলে থাকে গুরুর বাড়িতে থাকে সেখানে বাস করে দান্ত মানে ইন্দ্রিয় সংযম করে ওর সব কাজ যা করে কিছু যা করে তো গুরুর হিতে করে এই হচ্ছে প্রশিক্ষণ ব্রহ্মচারী জীবনে এই প্রশিক্ষণ শুধুমাত্র বেদ শিক্ষা শিক্ষণ যাতে ওই ব্রহ্মচারী সেই ছেলে চরিত্রবান হতে পারে সেই হচ্ছে মুখ্য শিক্ষক শিক্ষক মানে কি চরিত্রবান হওয়ার জন্য সেই রকম শিক্ষক একজন যদি সুশিক্ষিত আছে কিন্তু তাদের চরিত্র নেই সেই ব্রাহ্মণ নয় সেই ছন্ডাল এবং একজন যদি অক্ষ জ্ঞান অর্থাৎ খ খ খান নেই কিন্তু তা চরিত্র সৎ আছে সেই প্রকৃত ব্রাহ্মণ তো বাসন্ত আচরণ দাসবানী ছাড়া গোলাম জের মত গুরু যা আদেশ দে তারা প্রশ্ন না করে তারা সবকিছু মেনে চলে নিযমাচে নিয়ম আছে গুরু কুলে যে গুরু যদি প্রসাদ সেই বা উপবাসী থাকে গুরুর আদেশ না পেয়েই তারা এই গ্রাসও খায় না এবং গুরুর সুদৃঢ় ওই শিষ্য বুঝে যে এই গুরু হচ্ছেন আমা পরম সুহৃদ তো এইভাবে পরম সুহৃদ আছেন কারণ গুরু হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ প্রতিনিধি এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন সুহৃদ সবজনে সুহৃদ সুহৃত মানে খুব ঘনিষ্ঠ বন্ধু হবে এবং এই শিক্ষা এবং শিক্ষা এই স্তম্ভে গঠিত হয় স্তম্ভ হচ্ছে এই বুঝতে হবে যে মানব জীবনের উদ্দেশ্য আছে এই জীবনে সেই রকম কাজ করতে পুনর্জন্ম হবে না তো বৈদিক শাস্ত্রায় তিন মুখ্য বিভাগ আছে কর্মকাণ্ড জ্ঞানাকাণ্ড উপাসনা তো কর্মকাণ্ডীয় লোক যজ্ঞ করে পূজা করে ব্রত পালন করে ইত্যাদি কিন্তু তাদের উদ্দেশ্য হচ্ছে ইন্দ্রিয় সুখর সেজন্য সেই রকম লোক তো বেদপন্থী হলেও তো পশু থেকে বেশি উন্নত এবং যাদেরপি জানান পুনরাবি মারানাম পুনরাবি জানানি জটরে সায়ানম এই হচ্ছে জড় জগতের অবস্থা এবং সেই জন্য যারা চেষ্টা করে যাতে তাদের পুনর্জন্ম হবে না তারা জ্ঞানী হবে বাস্তব মানুষ জীবনে আরম্ভ হচ্ছে এই জ্ঞানে উদয়ের সাথে সাথে অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা এইখন এই দুর্লভ মানব জন্ম পেয়ে আমার কর্তব্য আছে ব্রহ্ম জিজ্ঞাসা ধ্যাত্মা ব্রহ্ম কি অধ্যাত্মা কি জীবনের উদ্দেশ্য কি মৃত্যু পরে কি হবে আমার কি করতে হবে এই অবস্থায় যাতে আমার পুনর্জন্ম হবে না এই এইরকম জিজ্ঞাসা করা হচ্ছে প্রকৃত মানুষ জীবনে প্রবেশ করে এর আগে আমরা যদি শুধু আহার নিদ্রা ভয় মাইথন চা এই সকলের জন্য আমাদের শখ প্রয়াস যদি থাকে তাহলে আমরা বিভদ্য পশু শরীর মানুষের রাখার আছে কিন্তু চেতনা অনুসারে আমরা পশুদের থেকে অভিন্ন তো এইভাবে মানুষ জীবন যাপন করতে হবে গৃহস্থ জীবনেও যে জীবনের উদ্দেশ্য হচ্ছে সেই রকম কৃত্য কর যাতেই পুনর্জন্ম হবে না এবং গৃহস্থ আশ্রমে প্রবেশ করলেও এই সব সময় করতে হবে সেই জন্য সেই গৃহস্থানে অবস্থা যার মধ্যে লক্ষের শ্রেষ্ঠ করে আধ্যাত্মিক উন্নতির জন্য তো গৃহস্থ আশ্রমে আত্মীয় স্বজন থাকলেও আয় বে পিছা থাকলেও এই রকম বুদ্ধি অনুশীলন করা উচিত যে কিছুই আমার না সাধারণ গৃহাস্তর কিভাবে মায়াদার মোহিত হয় নূন্য প্রমথ কর্লোস হৃদয়গ্র ক্ষেত্রসা পিঠাইহমে ঋষভে ভগবান ভগব আশ্রম ভগবান আরাদ আরাধনীয় তবু লীলা বিলাস করে আমাদের শিক্ষা দেওয়ার জন্য ভগবান প্রায় সবই অবতারে তো গৃহস্থ হন তো দে নিজে গৃহস্থ হলেও তাদের পুত্রকে এই উপদেশ দিলেন যে ভাব স্ত্রী পুম আকর্ষণ যার চরম ফল হচ্ছে মিথুন ভোগ সেই ভাব তার থেকে হৃদয় গ্রন্থি খুব এবং চিন্তন কি রকম হয় এই আমার গৃহ এই আমার জমি এই আমার দেশ গৃহ এই আমার ছেলেমেয়েরা এই আমার ঠাকা এই আমার সম্পত্তি এইভাবে সব আমার আছে আমার এই বুদ্ধি তো এই হচ্ছে এই শৃঙ্খলা যা দ্বারা আমরা এই জড় জগতে বন্ধিত হয় আমরা বন্ধী এই বিশাল জেলে মতো কয়েতখানা আছে তো কয়েতখানা কিভাবে তো আমরা মুক্ত আছি আমরা যেখানে যেতে চাই সেখানে যেতে পারি না কিন্তু আমরা এই জড়ো জগতে বাইরে যেতে পারে না আমরা এই জড় জগতে আছি আমার বন্ধন আছে সেই বন্ধন কি আছে আহাম্মা মেটি আহাম্মা ভাই আমি এবং আম্মা আমার পত্নী আমার ছেলে আমার ধন আমার দেশ আমার অধিকার ভোগ করতে আমার আমার আমার আমার সেজন্য ভক্তি নাথ ঠাকুর আমাদের সুন্দরভাবে শিক্ষা দিলেন কি জীবন গৃহস্থাপন করতে যাতে এই সকল শৃঙ্খলা দ্বারা আমাদের বন্ধন হবে না ভক্তিনাথ ঠাকুর আমাদের কি শিক্ষা দিলেন মানস দেহ গেহ যৌ কিছু ম আপিলন তুয়া পদে নন্দ কিশোর আমার সবকিছু আছে আমার মন আমার দেহ আমার গেহ গৃহ আমার আমার আমার আমার আমি আমি আমি আমার আমি সকল জগতে আমি সবচেয়ে বড় আমি আমি মারা গেল আমি এই খুন হু হু কুকুর আমি আমার বুদ্ধি থেকেই আমি যা এই জীবনে আমি মনে করছি আমি এই মানুষ আমি এই দেহ তো সে কি ভাবনা থাকবে একটু পরিবর্তিত আমি খো আমি বিড়ায় আমি কিট আমি ক্রিমি, আমি পিপড়ি এইভাবে আমি আমার ভাব সরাসীল জীব জাতিতে থাকে সংসারে প্রবেশ করলে এই সংকল্প করে প্রবেশ করা উচিত যে এই গৃহে আমি প্রবেশ করছি এই নারীর পানি আমি গ্রহণ করছি যাতে আমার আবার আর সংসারে প্রবেশ করা হবে না এরপরে শুধুমাত্র কৃষ্ণের সংসারে প্রবেশ করা হবে এবং আমা বাবা বন্ধন আমার ওই সংসার এই ভ্রমণ শেষ হব কিছু মানে আমা আমা মন আমা বুদ্ধি আমা আমি আমা না সব কিছু থু অপদে এই নন্দ কিশোর তোমার শ্রীচরণে সব কিছু অর্পণ করেছে কারণ আমি বুঝি যে হে নন্দ কিশোর হে নন্দারাও কৃষ্ণ তুমি তুমি প্রভু আমি দাস মাত্র আমি এই সংসারে প্রবেশ করেছি শিব সূত্র সাজ অনেকে ওই গৃহস্থ জীবনে এই মায়া হয় আমি প্রভু এবং আমাদের আমরা প্রকাশ কিন্তু প্রবুদ্ধ মনে করে যে আমি কারো প্রভু নয় আমি সকলে শিব বিশেষ করে গুরু এবং বৈষ্ণবদের শিব সেজন্য এই তো প্রায় একশো বৎসর আগে কথা তো একজন বাবু তো একবার বিবাহ করেছে সেই পত্নী তো মারায় গেল তো দ্বিতীয় বা এই নারীর পানি গ্রহণ করে তো নবদ্বীপে চলে গেল ছিল গর্খি সহ দাস বাবুজি মহারাজে দর্শন করার জন্য এবং তার থেকে আশীর্বাদ এবং উপদেশ নেওয়া জন্য যাতে তার অর্থাৎ সম্ভব বাবুর সাংসারিক জীবন সু সম্পাদিত হবে এবং কিভাবে আমি সংসার সংসারে কৃষ্ণ শৈব করতে পারি সেই রকম উপদেশ প্রাপ্ত করার জন্য শম্ভুবাবু ছিল গড় কি বাবুজী মহারাজে চরণ দর্শন করার জন্যে নবদ্বীপে চলে গেল তো গড়খর দাস বাবুজী মহারাজ হচ্ছেন সাক্ষাৎ মূর্তি কিশোর তিনি সাক্ষাৎ বৈরাগ্যমূর্তি এবং সেই অনুরোধে শম্ভুবাবুর অনুরোধে যে দয়া করে আমাকে উপদেশ দেন যাতে আমি ঠিক মতো বৈষ্ণব আচরণ করে সংসারিক জীবন যাপন করতে পারে তো উত্তরে শিল গড়কশ্বর দাস বাবুজি মহারাজ বলেন যে সাদের অনেক মানুষের অনেক পুরুষে মনে করে যে এই নারে হচ্ছে আমার স্ত্রী এবং সেই আমার কিন্তু বৈষ্ণবদের কর্তব্য আছে এক বৈষ্ণবী পানি গ্রহণ যদি করে তো যে এই তো বৈষ্ণবী ভগবান ভগবানের দাসী আছে তো সেই জন্য বৈষ্ণব হচ্ছেন দাস অনুদাস বিশেষ করে বৈষ্ণব এবং বৈষ্ণবীর দাস তো যে এই তোমার পত্নী হচ্ছেন বৈষ্ণবী এবং তোমার সেই হচ্ছে তোমার শৈব সেই বুদ্ধি নিয়ে তুমি চার জন্য শখ প্রকার সেব করো চার জন্য রান্না করো ভগবান করে এবং তার বাগ ছিল তো রকম উপদেশ নেওয়ার জন্য আমি আসিনি আমি আসলাম তো কিভাবে প্রকৃত ভাবে ভজন কর হয় সেই রকম উপদেশ নেওয়ার জন্য এবং এই বাবুজি মহারাজ কি ফদল হচ্ছে আমাকে উপদেশ দিচ্ছেন আমার যেমন তো যে এর সেই বা কর্মুবাবু সেই কথা নি এবং খুব হতাশ হয়ে কলকাতায় ফিরে গেল তো এর আর্থ কি তো বাবুজি মহারাজের গম্ভীর গভীর আর্থ বুঝতে খুব কঠিন আছে কিন্তু এই অনুমান আমরা করতে পারি যে কিভাবে গৃহস্থ জীবনে এই সেইবক ভাব অনুশীলন করতে হবে তো এটা কোনো হালকা ব্যাপার লঘু বিষয় না কারণ গৃহস্থ জীবনে সাধারণত আসক্তি ভৌতিক আসক্তি তা বৃদ্ধি হয় এবং গৃহা ইসু এই সকলের জন্য আশক্তি দিনে দিনে বৃদ্ধি হয় কিন্তু বৈষ্ণব দেব কি উচিত আছে তাদের আর শক্তি ভগবানের জন্য আমরা যদি সুদৃঢ়ভাবে গৃহস্থ আশ্রমেও কৃষ্ণ ভক্তি অনুশীলন করে তো ব্রাহ্ম অবিবাহিত বিবাহিত উভয় অবস্থায় গ্রহণ করা তো দেখে নেওয়ার সময় যে আমরা জীবন অর্পণ করি কৃষ্ণ সেই বা জন্য তো সেই প্রতিজ্ঞ করা গৃহস্থ ভক্তরা এবং অগৃহস্থ ভক্তরা উভয় করে এবং আত্মসমর্পণ ভগবান শ্রীকৃষ্ণের চরণে তো সেই কথা আমরা দি সেটা সাথে সাথে আমরা তার সাথে আমরা বলি না যে আমার জীবনের উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণের চরণে আত্মা সমর্পণ করে কিন্তু আমি গৃহস্থ আমি ঠিক মতো সম্পূর্ণ ভাবে জীবন অর্পণ করতে পারি না সে কথা বলা হয় না আত্মসমর্পণ করতে আত্মসমর্পণ মনে সম্পূর্ণ আমাদের জীবনে উদ্দেশ্য হতে হবে কৃষ্ণ সেটা সাথে সাথে ওই গৃহস্থ আশ্রমে ভা সেটা নিতে হবে কিন্তু জীবনে উদ্দেশ্য উজ্জ্বল ভাবে মনে রাখতে হবে কৃষ্ণ শেব সেই জন্য প্রতিদিন মন্দিরে হবে। যদি মন্দির থেকে বেশি দূর থাকে তো প্রতিদিন ঠিক মতো ঘরে ভজন করতে হবে মানে প্রতিদিন সময় রাখতে হবে ঠিক মতো জপ করার জন্যে শাস্ত্র পাঠ করার জন্যে শিব পুজো করার এই সব আমরা যদি না করি তাহলে আমাদের কৃষ্ণ ভক্তি কিভাবে হবে ভজরে ভে মন অতি মন্দ ভজ ভনে রাধা কৃষ্ণ চরণ অরবিন্দ না গতি নাই রে আমরা যদি আমরা যদি সাদনা ভজন করি না তাহলে আমাদের গৃহ আসক্তি বাড়বে এবং এ ফল হবে কৃষ্ণ বিশ্বজিৎ তারপর আমাদের যদি জানি জীবনের উদ্দেশ্য হচ্ছে খ্রিস্ট শৈব তবু আমরা করে না আমরা কখনো কখনো করি কখনো কখনো করেনা তো কি আমরা ভজনে ফল কৃষ্ণ প্রেম লাভ করতে পারে প্রেমের কথা আমরা অনেক শুনে কিন্তু তো বীজ বপন যদি না হয় তো কিভাবে আমরা ফল পাব তো প্রথমে আমরা ফলে কথা বলছি। কিন্তু ওই ওই ক্ষেত আমরা তৈরি করিনি বীজ আমরা বপন করিনি জল আমরা দিয়ে নিচুই করিনি ফলে কথা বলছো এইটা কি আমরা যদি ঠিক মতো এই ভক্তি সমৃদ্ধের সিন্ধু দেওয়া বিধিনিষেধ পালন করি আমরা যদি প্রাথমিক শিক্ষা নিজে জীবনে আমরা যদি লাগাই তাহলে অবশ্যই শুধু মুখেই হবে শুধু কথা বলা হবে কিন্তু প্রকৃত ফল লাভ করা যাবে না জন্য এই শ্রীমৎ এই রকম, কাহিনী পাওয়া যায় পুরা তো শ্রীমদ ভাগবত হচ্ছে বেদবাণে পূর্ণ হচ্ছে এই শ্রীমৎ ভাগবত কারণ এর মধ্যে কৃষ্ণ প্রেম কথা প্রচুর রয়েছে যে কৃষ্ণ প্রেম হচ্ছে জীবনে এবং একমাত্র উদ্দেশ্য শুধুমাত্র এই শ্রীমৎ ভাগবতে এই কথা গান করে সেই জন্য এই শ্রীমদ ভাগবত হচ্ছে শ্রীমৎ ভাগবতম কুরান বৈষ্ণবান বৈষ্ণবদের প্রিয় শাস্ত্র হচ্ছে এই পরমহংস ভাগবত এবং এই শ্রীমদ ভাগবতের উদ্দেশ্য আছে আমাদের অনুসন্ধান দিতে যে আমাদের এই সংসারিক সংসারিক অবস্থা সেটা আমাদের দুখে কারণ আমাদের মূল স্থিতি হচ্ছে শ্রীকৃষ্ণের চরণে গোলক ধরুক্ত হয়ে থেকে মুক্ত হতে পারি সেই জন্য এই শ্রীমৎ ভাগবতে এই রকম কাহিনী উপদেশ যায় যাতে আমরা ক্রমে ক্রমে এই বদ্ধিদ নিঘৃণ অবস্থা থেকে মুক্ত হতে পারি এবং আমরা ব্যবহারিক ভাবে সেই প্রেম রাজা সেই যথে আমরা যাইতে পারি হরে এ সম্বন্ধে কোনো প্রশ্ন আছে কি কোন প্রশ্ন নেই কি প্রশ্ন হৃত হেট্রক খেত খেত কিভাবে তৈরি করতে হবে তো কি মন চেতনা তো আমরা যতক্ষণ পর্যন্ত কাম ক্রোধ লোভ ইত্যাদি এই সব দূষণ থেকে মুক্ত হতে পারে সেটা সম্ভব সাধু সংজ্ঞা ফলে সাধুরকে সাধুর তারা আমাদের সেই গোল রাজা সম্বন্ধে সমাচার দেন এবং সাধু হচ্ছেন সেই লোক যে আমাদের মধ্যে উপস্থিত হলেও প্রকৃত পক্ষে এই জড় জগতে নিবাসী নন তিনি হচ্ছেন গোলক নিবাস আমাদের উদাহরের জন্য হিসেবে কথা বলছেন কে নারদ মুচীন বার হিসাব খেয়েঞ্জন মহারাজে কাহিনী বলছেন নারদ নারদমন যাতে মহারাজ প্রচীন তার হিসার বন্ধন থেকে মুক্ত হতে পারে তুই সাধু সংঘ করতে হবেই তো সেই সাধু সঙ্গ কি তুই শুধু জয়গুরু জয়গুরু বলে সাধু সঙ্গ হয় না তো সাধুদের কথা হৃদয়ের মধ্যে গ্রহণ করতে হবে এবং সংকল্প করতে হবে যে পথ সাধুগণ আমাদের দেখান সেই পথেও আমি চলব আমার কোনো শক্তি নেই কোনো অধিকার নেই কিন্তু বিশ্বাস আছে যে আমি যদি ছিষ্ট করি তাহলে সাধুগণ অবশ্যই আমাকে সাহায্য করবে এই হচ্ছে কথা বলা হচ্ছে আবার একই সাথে বলা হয়েছে সর্বধর্মান্তরিত সর্বধর্মান্তরিতার ধর্ম কর্ম কি করে ভগবান কৃষ্ণকে সর্বধর্ম পরিত্যাগ করছেন যদি সর্বধর্ম ত্যাগ করি তাহলে ব্রহ্মচারী ধর্ম গৃহস্থ ধর্ম এই বর্ণা এবং আশ্রমে ধর্ম কিভাবে ফলন করা হয় না এই সকালে। এই বর্ণে এবং আশ্রম ধর্মের কথা আলোচনা করে কি দরকার আছে আমরা যদি শুধুমাত্র সবকিছু ত্যাগ করি কিন্তু বিচার করুন ভগবান শ্রীকৃষ্ণের শেষ উপদেশ অর্জুনকে সবধামান পরিত্যাগ কর এবং কি জান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করতে। সেই উপদেশ দিলেন শ্রীকৃষ্ণ অর্জুন কে তবু পরে যে গৃহস্থ ছিলেন এই কথা শোনার আগে এবং এই কথা শোনা এবং শিক্ষা করা পরেও গৃহস্থ ছিলেন তো এর গম্ভীর অর্থ কি আছে এ এর আমরা পাই শ্রীমদ ভাগবত শ্রীমদ ভাগবায় শ্রীমৎ ভাগবত উদ্ধব গীতা ভগবান শ্রীকৃষ্ণা তার অন্য প্রিয় বন্ধু এবং ভক্ত উদ্ধবকে বলেছেন যে মানুষের যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ ভাবে প্রস্তুত না হয় সকাল বর্ণ এবং আসম ধর্ম ছেড়ে দিতে পর্যন্ত উচিত এইসব বর্ণ এবং আশ্রম ধর্ম পালন সাথে সাথে বৈষ্ণব ধর্ম পালন করা উচিত কারণ লোকেরা যদি হঠাৎ অপ্রস্তুত মনে শ্রেষ্ঠ করে বর্না এবং তাহলে যেমন আমি ওই কথায় বললাম যে আমরা যদি থরি না হয় এবং শ্রেষ্ঠ খরি সব কিছু ত্যাগ করতে তাহলে আমাদের প্রগতি হবে না দ্বারা আমরা ধীরে ধীরে প্রস্তুত হতে পারে সব কিছু ত্যাগ করতে বর্ণাশ্রম আচর্বা পুরুষের না প্রমান বিষ্ণুর আর আন্থা নানা থাক সকলে যেন বর্ণাশ্রম পালন করতে হবে যারা স্থিতি সকমহংস না হয় এবং দেখা যায় যে পরমহংস তারা ও অনেকে বর্ণাশ্রম পালন করেন অনদে শিক্ষা দেওয়ার জন্য ভক্ত বিনোদ ঠাকুর তো মহান পরমহংস ছিলেন তবু তিনি লোক শিক্ষার জন্য লোকদের শিক্ষা দেওয়ার জন্য তিনি প্রায় পুরো জীবনে গৃহস্থ জীবনে কিভাবে আদর্শ গৃহস্থ জীবন পালন করতে হয় নিজের আচরণে দেওয়ার ভক্তিরাও ঠাকুর আমাদের শিক্ষিত এবং নিজ পর্ষদ তিনিও ভগবানের গুজ কথা ভগবানের কথা গুজ অর্থ বুঝে তো সব কিছু ত্যাগ করে সাথে সাথে লোক শিক্ষার জন্য আশ্রমে থাকলেন ঠাকুর আমাদের এই শেখে দিলেন মানস দেহ গেহ যু আপিল থুয়া পদেই নন্দ কি তো আমার কিছু নেই তো সেই তো হচ্ছে সর্বধামান্তরিত এই ভাবনা আমরা যদি আমরা আমি যদি বলি আমি সব কিছু ত্যাগ করছি তো আমরা কি হাওয়া অবশ্যই আমরা ত্যাগ শ্বাস ত্যাগ করি শ্বাস ত্যাগ প্রাণ ত্যাগ কিন্তু আমাদের হম মেথি আমি আমার ভাব যদি ত্যাগ না করি তাহলে শ্বাস ত্যাগ ও প্রাণ ত্যাগ করলে আবার হবে এই সর্বধামান অর্থ ঠিক ঠিকমতো বুঝতে হবে আচার্যদের পূর্ব আচার্যদের নিজে আদর্শ তাদের নিজের চরিত্রের দ্বারা আমাদের কোনো কথা সমাপ্ত করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে শ্রীমৎ কি যায় শিলপ্রি যায় এই বক্তৃত্থে আমি গৃহস্থ জীবনের সম্বন্ধে অনেক কিছু বলেছি এবং ওই বলে আমার এক প্রসিদ্ধ পাওয়া যাচ্ছে। কৃষ্ণ ভাবনায় ব্রহ্মাচার্য পালন কর এর ভীতি সেই বই পাওয়া যাচ্ছে ওই বুকটেই বলে আপনারা যদি আদর্শ গৃহস্থ হতে চান তাহলে এই বই পড়লে আপনাদের অনেক লাভ হবে আরো কিছু বই যা আমার দ্বারা লিখিত আছে পাওয়া যাচ্ছে এবং একটি সিধি সেটাও উপলব্ধ আছে যা মধ্যে ১৬টি বাংলা প্রবচন আছে কেউ যদি লিখতে চান নেন হরে